রহমতু বাত الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونكون به ونتوكل عليه ونعود بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يغنبه فلا هادي له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 বরানি মালি বরানি কাহিদারিঙ্ বরহি মালি বরাহি কাহী ফিল্লাহ বিস্মিল্লাহ রাহমানি রাহি وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَلَمْ يُكَذِّبَنَّ بِدِينِهِمْ الذي يَفْسُقُوا وَلَمْ يَظْلِمُوا فَالَّذِينَ হজরতাল তিনি একটা হাদিস বর্ণনা করেন হাজরত মাজ বলেন আমি রসুল করিম সাল আলী ওসাল্লামের বাহনে পিছনে ছিলাম তখনকার আর সিস্টেমটা এমনই ছিল ঘোড়া ও গাধা এগুলোর মধ্যে দুইজনের সিট তৈরি করা হতো একজন তো তার বারসাংসে ওই লেগাম ধরে রাখত ওইটা দিয়েই কাজ হতো আর ওই জনের পিছনে একটা লাকড়ি রাখা হতো বেঁধে দিয়ে ওই পিছনের জন তিনি ওই লাখড়ি ধরে বসতেন এটাকে মুখারা বলা হয় আরবিতে। তো হজরত মহাজ বলেন আমি রসুল করিম সাল আলী ওসাল্লামের এত কাছে ছিলাম বাহনের মধ্যে যে আমার এবং রসুলের মাঝখানে ওই বাহনের যে লাঠি যে লাঠি রাখা হয় মাঝখানে ধরার জন্যে শুধু ওইটাই ছিল মাঝখানে আর কোনো দূরত্ব ছিল না মানে হজরত মাজ রদিউল্লাহ তালামে বুঝাতে চাচ্ছেন যে রসুলের আমি খুব কাছাকাছি ছিলাম কথাটা বলার একটা কারণ আছে এত কাছাকাছি ছিলেন তো শুরু থেকেই প্রশ্ন আসতে থাকবে কথাটা কেন বললেন যে রসুলের সাথে আমার দূরত্ব কম ছিলই না মাঝখানে শুধু একটা তারপরে রসুল ডাকলেন কেন না ডেকেই তো আমাকে কথাটা বলতে পারতেন এই জন্যেই হয়তো যে এই প্রসঙ্গটা আনছেন যে মাঝখানে কোনো আড়াল ছিল না শুধু লাগলি ছাড়া আমি খুব কাছে ছিলাম তারপরেও রসুল ডাকছেন কেন ডাকছেন সেই ব্যাখ্যা মহাদিশা দিয়েছেন কিন্তু মাজ শুধু প্রসঙ্গটা উঠাই দিলেন যে রসুল আমাকে ডাকলেন ইয়া মাজ আমি বললাম লেবা রে লাভ রসুল আল্লাহ রসুল চুপ কোনো কথা বলেন না আবার ডাক দিলেন আমি আবারও সারা দিলাম ডাক দিলেন বললেন জি বলেন তিনবার ডাক দিলেন কেন রসুল ডাক বা কেন দেওয়ার দরকার ছিল মহাজ এরপর কাছাকাছি আসলে রসুল করিম সাল আলী আসাল্লাম চাচ্ছেন মহাজের দিলের মধ্যে অন্তরের মধ্যে একটা পিপাসা তৈরি হোক একটা চাহিদা তৈরি হোক যে কি বলতে চাচ্ছেন খুব মনোযোগ যেন রসুনে কারণ যে কোনো বিষয়ে পিপাসা যদি তৈরি না হয় তাহলে ওই জিনিসের মূল্য থাকে না এই জন্যেই দেখেন যখন আমরা কেউ খেতে পারি না রুচি আসে না তখন কিন্তু কেউ রেস্টুরেন্টে যায় না যে ভাই আমি খেতে পারি না আমাদের খাবার আরও বেশি দ সে কোথায় যায় যেন ক্ষুদার লাগে পিপাসার আগে সে ডাক্তারের কাছে যায় যা আমার ক্ষুধা বাড়ায় দেয় কেন ক্ষুদা লাগে আমার রুচি বাড়ানোর ব্যবস্থা করেন ওই রুচি বাড়ানোর ব্যবস্থা করলে খাবার তো এমনিই খাবে খাবারের কাছে গিয়ে তো রাখনায় যদি রুচি না থাকে পিপাশাই যদি না থাকে অনেক সময় পানি খেলে শরীরের জন্য ক্ষতির কারণ হয় ক্ষুধা না থাকলে খেলে শরীরের জন্য ক্ষতির কারণ হয় এজন্য জন্য ক্ষুধা লাগলে খেতে হয় তো শুন তো হজরতের মাজের ক্ষুধা তৈরি করছেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম যাকে ক্ষুধা তৈরি হোক এমনত আমরা আগেও শুনেছি হাদিস সাহাবি বৌদ্ধ আসছেন রসুলের কাছে যে আমি মুসলমান হব রিসুল বলছেন হ আলহামদুলিল্লাহ বলে এসা ভজন করতে পারবো না অসুবিধা নেই মুসলমান তো হোক তোমার মধ্যে ক্যালিমা পড়লে এমনি তো নামাজের আগ্রহ তার তৈরি হয়ে যাবে সে শর্ত কি তাকে শর্ত দিয়েও তো আটকানো যাবে না যখন ইমানের নূর দিলের মধ্যে বসে যাবে তাকে শর্ত দিয়েও তো আটকানো যাবে না নামাজ পড়ার যাই হোক হজরতার পর বাংলার কাছে এটা সাহাব এরামের একটা জবাবের একটা পদ্ধতি এমনই ছিল রসুল যখন কোন প্রশ্ন করতেন সাহাবাহরাম পারত উত্তর দিতেন না বলতেন আল্লাহ রসুল হু আর উত্তর জানা থাকলে অনেক সময় দিতেন না কেন কারণ যে রসুলের জবান তিনি উত্তরটা শোনা হুক সাহবা একরাম চাইতেন রসুল কথা বলুক শুনি তাকায় থাকতেন মুখের দিকে রসুলই বলুক কথা আমরা শুনি এই রকম বহু ঘটনা আসছে যে সাহবা একেরাম বিবাহিত পাওয়া যায় সাহাবাহরাম অপেক্ষায় থাকতেন যে কখন অপরিচিত কোনো বদ্ধ যারা রসুলের ওই অবস্থান যাদের জানা নেয় বৌদ্ধরা অশিক্ষিত মূর্খ তারা নানা রকমের প্রশ্ন করবে এই ফাকে ফাঁকে সাহবা জেনে যাবেন রসুল কথা বলবে তারা দেখবেন ওই সুন্দর দাঁতগুলো একটু দেখবেন মাঝে মাঝে একটু থুতু বের হবে মুক্তা ঝরার মতো এগুলো সাহবা এখরাম দেখবেন একটু মহাব্বতের তাকা দেয়টা তো সাহাবাহরম ওই অপেক্ষায় থাকতেন রসুল একটু কথা বলবে আমরা শুনি হ্যাঁ এক সাহাবের ঘটনা শুনাইছি আপনাদেরকে বাজারে গেছে পিছনে তার চোখ ধরছেন চোখ ধরছেন হজরত জাহের তো বুঝতেছেন না কে চোখ ধরল রসুল বলতেছেন মেতারি হাজার এই গোলাম কে কিনবে বাজারে ঘোষণা দিতে এই গোলামটা কে কিনবে হজরত জাহেদ বলেন যে আমি রসুলের গলার আওয়াজ শুনে বুঝে যে রসুল করিম সাল তো এই আওয়াজ শুনে আমি নিজেকে আর ছাড়ানোর চেষ্টা করি নাই বরং নিজের শরীরটাকে রসুলের সাথে খালি ভস্তিছি তো রসুল ছাড়া দিয়ে বলেন কিছুই বলছ না হজরত জাহেদুল্লাহ রসুল আল্লাহ কে কিনবে কে কিনবে দেখতে অসুন্দর গরিব মানুষটাকে কে কিনবে আর রসুল আল্লাহ আপনি বিক্রি করলে আমি রাজি কিন্তু কিনবে কে তখন রসুল বলেছিলেন আল্লাহ ও জাহির আল্লাহর কাছে তুমি কিন্তু এইরকম অপসন্দের কেউ না তো এটা বলার উদ্দেশ্য যে সাহবা এখরম চাইতেন রসুলের সাথে একটু লাগতে একটু ঘসতে রসুলের কথাগুলো একটু শুনতে রসুলই বলুন এই হচ্ছে আরে আরেক হচ্ছে আমি বললে কোনটা বলি আল্লাহ তার রসুল আসলে আমার চেয়ে ভালো জানেন তো যিনি ভালো জানেন বলবেন তিনি আমাদের মতন না যে পাইলেই শুধু পাইলেই খেয়ে আমি কথা বলি তুমি শোনো যে না সাহবায় গ্রামের মধ্যে ওই চিন্তা ওই চেতনা ছিল যে আল্লাহ রহমিন রসুল তারাই ভালো জানে দিন সম্পর্কে আলিমরা যা বলবেন তারা তো ভালো জানেন সেখানে আমার মন্তব্যের দরকার নাই এখন তো এটা একটা ফ্যাশন হয়ে গেছে আলেমদের ভুল ধরা হুজুরদের ভুল ধরা মলি সাহেবদের ভুল ধরা ফ্যাশন হয়ে গেছে কারণ তার কাছে তো যে বাংলা বুখারি শরীফ আছে না বাংলা হাদিসের কিতাব আছে না ওগুলো দেখে দেখে তো তিনি মাছ বহু শিখছেন বহু বড়ো মুফতি সাহ হয়ে গেছেন কিন্তু অতটুকু চিন্তা করেন নাই যে আমার বয়স যত একজন আলম তার চেয়ে বেশি সময় মাদ্রাসায় কাটাইছেন অতটুকু চিন্তা নাই ভুল ধরা শুরু করে গ্রামের মধ্যে এমনটা ছিল না তারা যখনই রসুল কোন কথা জিজ্ঞেস করতেন এটা কি তখন তারা এই কথাই বলতেন আল্লাহু রসুল আল্লাহ জানে তিনি এই উত্তর দিলেন যে আল্লাহর হক বান্দার উপর কি আল্লাহু রসুল আল্লাহ রসুল ভালো জানে হজরত রসুল্লাহ বললেন আল্লাহার কাছে দুইটা জিনিসুল্লাহ যে বান্দা আল্লাহর আবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না এটা হচ্ছে বান্দার কাছে আল্লাহর পাওনা এটা যদি বান্দাই হক আদায় করে তখন আবার রসুল জিজ্ঞেস করছেন যে মা হক করে এবার আল্লাহ আল্লাহর কাছে বান্দার কি পাওনা তখন তখন হজরত মহাজ একই উত্তর দিছেন আল্লাহ রসুল হু আল আল্লাহ এবং তার রসুরই ভালো জানান আমি যে আয়াতিম আতিল করেছি এই আয়াতের পুরো বক্তব্যটা এটাই আল্লাহ ওয়াদ করছেন আমার সাথে আপনার সাথে আমরা নিরাপত্তার জন্যে কোথায় কোথায় বলতেছি এই সম্মানের জন্য কার কাছে ধারণা দিতেছি এক কবিতা চমৎকার বলেছেন দরজা ওইটা হতে পারে না যেই দরজা দেখলে মাথা নুই আসে না আমাদের জন্য আমাদের উচিত এমন এক দরজায় গিয়ে ঝুঁকা যে দরজায় ঢুকলে সেই মহান রব আলীন ওয়াদা করেছেন ওয়াদার শব্দ ওয়াদ আল্লাহ ওয়াদা করছেন তুমি আর হাজারো দরজায় গিয়া মাথা ঢুকেও না একমাত্র আমার দরজায় আস তোমার যা জরুরত সব আমি যারা ইমানে কি ওয়া মানুষ যারা অনেক কাজ করছ এই দুইটা কাজ যারা করবা ইমান তাহলে আমি আল্লাহ ওয়াদা করছি কর্তৃত্ব আমি তোমাকে দিব তোমরা জমিনের কর্তৃত্বের জন্য এখন কত মারামারি হানা হানি কাটাকাটি কত কিছু আর আল্লাহ বলছেন তুমি আমার কথা মানো আমি আল্লাহ কার কাছে চাই ক্ষমতা কার কাছে ধর্ণা দে আল্লাহকে ছায়া হাজারো দরজায় কি আমি ধর্ণা দে না কাজ হবে না স্বামী কিছু পাইতে পারি কিন্তু ইজ্জত সম্মান স্থায়ী এগুলো কিছুই হবে না আল্লাহর কথা বলছেন আমি কথা লিখে দিয়েছি মধ্যে আছে এটা কথা সেই সময়ের কিতাবের কথা এটা একে আল্লাহ তেন অতীতের ইতিহাস এমনই আর আল্লাহর কথা যেটা এটা আয়াত হচ্ছে আল্লাহর সিস্টেম যেটা পদ্ধতি তরিকা একটাই থাকে এটার পরিবর্তন হয় না ক্ষমতা ক্ষমতাল্লাহ তাদেরকেই দেন নেতৃত্ব তাদেরকেই দেন সম্মান ইজ্জত তাদেরকেই দেন যারা ইমান এবং ন্যাক আমলের উপর থাকে আমরা মুসলমান আমরা ছিলাম দায়ী মানুষকে দিনের দিকে দাওয়াত দিব ভালো কাজের দিকে দাওয়াত দিব আমরা দাওয়াত ছেড়ে দিয়েছি আমরা মজুর হয়ে গেছি এখন মানুষ আমাকে দাওয়াত দেয় তার আখলাপ তার চরিত্র তার কৃষ্টি কালচারের দিকে তারা আমাদেরকে দাওয়াত দেয় আর মুসলমান সন্তান সব সেই দিকে আমরা ঢুকাইয়া করতেছি কথাগুলো কেন বলতেছি আপনারা হয়তো অনেকেই সেই দিকে অনেকের মন চলেও গেছে আশা করি আজকের এমন একটা দিন কালকে আরেকটা দিন আসতেছে মুসলমানদের সন্তানদের অবস্থা দেখলে গা যারা করে उदी चमत्कार इतिहास के ध्वसर जुद्ध दरकार न ওই সভ্যতাকে চেঞ্জ করে দাও সংস্কৃতিকে চেঞ্জ করে দাও যুবকদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দাও ওই সভ্যতাকে যুদ্ধের মাধ্যমে তাদেরকে পরাজিত করার দরকার নাই তোমার আজকে দেখেন ইংরেজরা আঠারোশো সাতান্নে একটু ইতিহাসও বলতে হয় আঠারোশো যখন তারা এই উপমহাদেশে তাদের কর্তৃত্ব বিস্তার করলো তখন তারা দেখলো সবাইকে ম্যানেজ করা যায় মুসলমানদেরকে ম্যানেজ করা যায় না ঘটনাটাকে তারা তদন্ত কমিশন করলো ওই কমিশন রিপোর্ট দিল এবং কিছু সুপারিশ করলো ওই সুপারিশের মধ্যে তিনটা বিষয় আসছে যে এই তিন বিষয়ের উপর আমল করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তোর বলে আমি বলতেছি ওই তিন বিষয়ের উপর আমল করেন দেখবেন সারা ভারতে আপনাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়ে যাবে তিনটা বিষয়টি কি এক নম্বর বিষয় হচ্ছে যতদিন পর্যন্ত মুসলমানদের ওই কোরআন তাদের সিনায় থাকবে তাদের উপর কর্তৃত্ব করার ক্ষমতা ঘটা পৃথিবীর কারণে এটা তাদের রিপোর্ট আপনারা মুসলমানদের সিনা থেকে কোরআনকে সরাই দেন তখন মুসলমানদের থেকে ইংরেজরা মুসলমান আজকে ইংরেজ নাই মসজিদ নাই আপুদিরা নাই ষড়যন্ত্রকারী কেউই নাই তুমি নিজেই তোমার শরীর থেকে সিনা থেকে কোরআনকে সরাই দিছে এমনকি ওই এদিম কোরআনটা তোমার ঘরে পর্যন্ত জায়গা পায় না তাকে মসজিদে পাঠায় না আবার কারো মনে যদি একটু এরকম একটু সম্মান বোধ থাকে জাহেরে ঘরে একটা কোরআন থাকবে না ওইটা গিলাফে আবদ্ধ করে একদম খুব ভালো জায়গা এটাকে হেফাজত করে রাখো কোরআন হেফাজতের জিনিস কোরআন আমলের মাধ্যমে হেফাজত হবে কোরআনের তিলামতের মাধ্যমে হেফাজত হবে গিলাপ বন্দি করা হেফাজতের তোমার দরকার নাই আল্লাহ তালা হেফাজত করেনা সেটা ইম্জলিকরাহিজব সেই হেফাজতের জিম্মাদারি রব্বুল আলমান নিয়ে নিয়েছেন যখন রকলে আলমীর কোরআনকে উঠায় নেবেন তখন তোমার আর আমার দরকার নাই দুনিয়া ধ্বংস করে দেবেন তিনি আমার আর আপনার হেফাজতের অর্থ হচ্ছে আমরা আমলের মাধ্যমে হেফালত করব। তিলামতের মাধ্যমে হেফালত করব মুসলমান কোরআনকে আমার সিনে থেকে সরাই আসিস এখন আমি নিজেই সরাই দিচ্ছি তো এখন বিজাতী ওরা আমাদের উপর কর্তৃত্ব সৃষ্টি করবে এটাই স্বাভাবিক কারণ আমি তো আমার সংবিধানকে সরাই আসি বিজাতীয় সংস্কৃতি আমার সমাজের মধ্যে প্রতিষ্ঠা পাবে এটাই তো স্বাভাবিক আমার আহরাম রসুলকে কিভাবে ফলো করতেন দিনকে কায়ম এভাবে প্রতিষ্ঠিত হয় না এই দিন আমার আপনার পর্যন্ত আর দাওয়াত এইভাবে পৌঁছে নাই সেই আত্মত্যাগের কারণে সেই রসুলকে কিভাবে হিসেম সাহাবি তিনি রসুলকে দেখছেন দেখতেন রসুল মাঝখান দিয়ে চুল মাঝখান দুই পাশ থেকে মাঝখান দিয়ে সীতা করতো রসুল্লাহ আলাই দুই পাশে ছড়াই দিতেন চুল যেহেতু রসুলের বাবী ছিল দুই পাশ থেকে চুল আশ্রয় নিতেন কিন্তু হাফসি মানুষ তার চুল তো কুকুরানো তার চুল তো ওইরকম বড়ো হয় না বড় হইলে ওই দুই পাশে করা যায় না আফসোস তার পেরেশানি আল্লাহ আকবর পাওয়া যায় ওই সাহাবি একদিন জিদ করে যে আমার রসুরের মতো আমার মাথা হবে না চুলগুলো রসুরের মতো করতে পারবো না আমি আল্লাহ আকবর ওই গরম লোহা গরম করে একদম মাঝখান দিয়ে একটা ঢুকায় গেছে লোকেরা জিজ্ঞেস করার কী অবস্থা তুমি কেন এই মাগলামি দেখো কেন করতেছি আমার মাথা কষ্ট পাইতেছে জলে গেছে আমার শরীর কষ্ট পাইতেছে কিন্তু আমার আত্মার মতো একটা প্রশান্তি যে আমার ভাগ হয়ে গেছে কথা আমরা জানি রহমতুল্লাহ লাশ লাশ তার ঘর থেকে বের হয় নাই জেলখানা থেকে তার লাশ বের হয়েছে কিসের জন্যে দিনের জন্যে আলাই তখনকার যিনি খরিফা ছিলেন রাজত্ব যার হাতে ছিল এক একমাস তারাকের কোন আপোষ করেন নাই সেই জন্য ইমামে মালিককে ব্যতরাঘাত করে নবজুল্লাহ এত বড় মানুষ তাকে মদিনা অলিতে গলিতে ঘুরানো হয়েছে এবং মুখের মধ্যে চুনকানি মাখা হয়েছে ইমামা মালিক রহমতুল্লাহ আলে ভুলছিলেন ওই গাদার পিঠে করে গাদার পিঠে করে আর বলতেছিলেন আমাকে চিনো যারা আমাকে চিনো তো চিনো আমি না চিন শুনো আমি আনাসের ছেলে মালিক আমি তালাকের ব্যাপারে যেই মা আলা বলেছি সেটাই ঠিক আপোষ করেন নেই অর্থাৎ মালিক রহমতুল্লাহ আলের একটা কথা বলি তিনি বলেছেন মা যোগ যে কোনো যোগ অন্মতের তাদের সংশোধন রাস্তা একটাই পূর্বকার মানুষ যে পথে সংশোধন হয়েছে পূর্বকার মানুষে রাস্তা একটাই সাবেকেরাও যেই পথ আঁকলে যে পথ অনুকরণ করে গোটা দুনিয়ার শাসন পেয়েছিলেন প্রায় প্রায় গোটা দুনিয়ার শাসন পেয়েছেন এখন আমরা হিন্দুস্তানা মুসলিম হ্যাঁ হামন হ্যাঁ সারা জাহা হামারা ইকবালের কবিতা ঐতিহাসিক এটা গর্ব করে আমরা বলি চীন আরব সব আমাদের হিন্দুস্তান আমাদের আমরা মুসলমান সারা জাহান আমাদের এটা গর্ব করে বলি কাদের সাহবা আত্মত্যাগের রসিরায় আমাদের মতো এই আয়সি জিন্দিগি কাটাই আমাদের রাজত্ব আস্তে আস্তে ছোট হইতেছে ছোট হইতেছে হিন্দুস্তানের ইতিহাস আমরা জানি মুসলমানদের এখন আমরা অনেক কিতাব পড়ি স্পেনের আলেমদের লেখাউল্লাহ আকবর আমরা সিরে কর্তুকি পড়ি যাকে এখন আমরা করডবা বলি সেই করবার আলিম ইত হার সম্মান হারাই কেন আল্লাহর সাথে তোমার যে ওয়াদা ছিল সেই ওয়াদা তুমি পুরা কর তুমি কি চাও পুরানি করিম আল্লাহ এরকম একটা কথাও বলেছেন তোমরা চাও আল্লাহ তার ওয়াদা পুরা করুক আর তোমার উপর যে দায়িত্ব জিম্মাদারি সেটা আদায় করার পিছনে তোমার কোনো ইচ্ছা নাই সেটা তোমার মনমতো না আল্লাহ আল্লাহর ওয়াদা পুরো করুক তোমার খালি রাজত্ব দিয়ে দেমতা দিয়ে দেমান দিয়ে দে আর তুমি নাফর মানি করো আল্লাহ মাথা গিয়ে ঠুকাও আরেকজনের কাছে সম্মান চাও আরেকজনের কাছে ক্ষমতা চাও আরেকজনের কাছে আমল আখলাখ সব চরিত্র বিধ্বংস সব কিছু তোমার মধ্যে চলে আসতেছে আহ মা মুসলমানের সন্তান ওই যে কথা বলছিলাম ইংরেজদের মিশন বাস্তবায়নের জন্যে যে তিনটা সুপারিশ হয়েছিল এই তিন সুপারিশের এক নম্বর হচ্ছে কোরআনকে মুসলমানের সিনা থেকে সরাই দেয় দুই নম্বর তিন নম্বর কথাটা বলার জন্য ইতিহাসটা বলা যদিও এই বুধবারই এই আলোচনা আমি করেছি আবারও আপনাদের বলি দুই নম্বর হচ্ছে আলিমদেরকে গণ হত্যা করে কারণ আলিমদেরকে হত্যা করলে মুসলমানদের মেরুদণ্ড ভেঙে যাবে এটা ইংরেজরা বুঝছে মানুষ সাধারণ মানুষ এখনো বুঝে না এখনো বুঝে না আলমদেরকে শেষ করে দিলে স্বাধীনতা ইংরেজদের বিরুদ্ধে যে স্বাধীনতা ইতিহাস খুঁজলে দেখা যাবে দিল্লি থেকে পেশোয়ার পর্যন্ত যে যেটি রাস্তা রোড ছিল মহাসড়ক কত লম্বা রাস্তায় একটু চিন্তা করেন দিল্লি থেকে সেই পেশোয়ার কতদূর এই মহাসড়কের দুই পাশের যে গাছগুলো ইতিহাস বলে এমন কোনো গাছ ছিল না কথা। এমন গাছ ছিল না যে গাছে লাশ ঝুলে সামনে প্রতিদিনকার এক দৃশ্য এমন হত। একজন আলিমকে ঝুলাইয়া রাখা হতো যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হইতো তাকে সরানো হতো না সাধারণ মানুষকে দেখানো হতো আতঙ্ক সৃষ্টির জন্য আলমের রক্তের উপর দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে আজাদ কাশ্মীরে মা নামক একটা জায়গা আছে সেখানে এখনো আছে সেই গাছ আমরা সবুজ আলী এবং রমালি ওই দুইজনকে ঝুলাইয়া প্রথমে তাদের চামড়ার শরীর থেকে আলাদা করা হয়েছে তারপরে তাদেরকে হত্যা করা হয়েছে হত্যারা বাকি থাকে কি চামড়া খুললে শেখ জাফর তিনি লেখেছেন সেখানে তিনি লিখেছেন এই কথা যে আমাদেরকে দিল্লি থেকে কিছু আয়েন গ্রেফতার করা হলো আমাদেরকে পেশোয়ার পাঠানো হবে রেলের মধ্যে আমাদেরকে হাত পড়া পড়ায় পাঠায় দেওয়া হয়েছে আমরা রেলের মধ্যে বসে বসে তেজবি তাহারি পড়তে পড়তে পেশোয়ার চলে গেছি জি কিরাস পড়তে পড়তে পেশোয়ারে যখন নামছি সেখানকার ইংরেজ শাসক আমাদেরকে দেখে বলে আরে এরা এত আনন্দিত করো ঘটনা কি তোমরা এত আনন্দিত কেন বলে আনন্দ করবো না কেন কি সমস্যা কি বলে না এদেরকে এত এত আরামের এই গ্রফতারি চলবে না এদেরকে কষ্টের মাধ্যমে শাস্তি দিতে হবে কি কষ্ট এদেরকে পেশোয়ার থেকে মুলতান পাঠানো হবে তিনি লেখেন ওই তাহারি কালা বাড়িতে আমাদেরকে মুলতান পাঠানোর সিদ্ধান্ত হইল কিন্তু কিভাবে পাঠানো হবে মানে ওই রেলগাড়ির বড় বড় ডাবার থাকবে না ছোট ছোট রুমের মতো বাঙানো হয়েছে ছোট ছোট রুমগুলো কেমন যে একজন মানুষ শুইতে পারে না দাঁড়াইতে পারে না বসে থাকবে চুপচাপ আর ওই রুমের চার মাসে লোহা লাগায় লোহা যাতে ট্রেন চলার সময় একটু হেললে ধুললেই ওই লোহার বুতে লাগে শাহ জাফর থান রহমতুল্লাহ আলে বলেন আরে ভাই এক মাস পেশোয়ার থেকে মুলতানের রাস্তা কয় ঘন্টা সেখানে ওই রাস্তা বাড়ি দেওয়া হয়েছে এক মাস ব্যাপী মানে চারুদিকে খালি ঘুরানো হয়েছে খামাখাই কষ্ট দেওয়ার জন্য ওই এক মাস আমরা কোনোদিন শুইতে পারি নাই এক অবস্থায় চব্বিশটা ঘন্টা আমাদের খেঁচেছে ওইভাবেই ছিলাম ঘাম ঝড়তো ওই ছোট্ট মধ্যে ঘাম আর রং তো একাকার হয়ে যেত ওই ক্ষতবিক্ষত জায়গাগুলোর মধ্যে আবারও ক্ষত লাগতো একটু লড়াচড়া পড়লেই আমরা দেখতে পাই তার আর পায়খানায় পেশা ওই জায়গায় পানি পেতাম না খাওয়ার জন্যে এইরকম এক মাস আমরা কষ্ট করেছি যখন মুলতান পৌঁছলাম তখন আমাদের ওই মুলতানের শাসক যখন আমাদেরকে আদালত উঠাইল আদালত থেকে এত সিদ্ধান্ত হইল ফাঁসিমরা ফাঁসি দেওয়া হোক তাদেরকে এই কথা শুনে সব আলমরা খুশিতে হাসতে ছিলেন বিচারক জিজ্ঞেস করলেন আরে একবারে হাসতেছেন কেন বলে হাসতেছে তো দুই কারণে এক হচ্ছে এই কঠিন শাস্তিটাকে আমরা মুক্তি পাচ্ছি আরেক আনন্দ হচ্ছে এই মৃত্যুর পর শাহাতের মৃত্যুর পর কালকে হবে না উপরের সাথে যোগাযোগ করে ফাঁসির রায় আবার বাতিল করা হলো যে না দেওয়া হবে না তাদেরকে আরো কষ্ট দেওয়া হবে কষ্ট দিয়ে তাদেরকে হত্যা করা হবে মানুনা জা ফর সিম রহমতুল্লাহ আলম তার মধ্যে লিখে যে তারপর তারা আমাদেরকে কী করলো আমাদের শরীর মধ্যে আরো লোহা আরো কাটা তারের মতো পেঁচায়া আমাদেরকে আমাদের আপনজনদের সামনে পেশ করা হলো যে সমস্ত আপনজনদেরকে আনা হলো যে আপনজনদের সামনে দিয়ে আমাদেরকে আবার পাঠানো হবে ভিন্ন জেলে অন্য কোথাও আপনজনরা কান্না করতেছে আপনজনদেরকে দেখে যদি মায়া হয় আর যদি মুসলমান আলেমরা স্বীকার করে যে না আমরা ইংরেজদের শাসন মানি তাদের কথা মানি তাদের সাথে বিদ্রোহ করবো না রকম খালি মুখ দিয়ে বললেই হয় আল্লাহ আকবাব দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে আলিমটা নিজের জীবনের বিনিময়টা রক্ষা করেছেন নিশ্চিত থাকে না আল্লাহ আল্লাহ তহী বুজ দান করেন অত জাবর থান রহমতুল্লাহ আরে বলেন যে আমার আপন জনকে আনা হলো আমার ছোট্ট একটা বাচ্চা ছিল বাবা বাবার মায়া এতদিন দেখে নাই আর এখন দেখছে ওই বাবা রক্তাক্ত তার শরীর থেকে রক্ত বলে আমার যা বলে মেনে না যা থানী বলে আমি আমার সন্তানকে বিবি কে দিলাম তাকে বুকে জড়াই সন্তানকে যখন বিবি বুকে জড়াই বললাম বাবা যদি আল্লাহ ফেরত আবার সাক্ষাৎ হবে আর না হয় হাউসে কালসারের পারে এই এইভাবে দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন শেষ করেছে এই ছিল ইংরেজদের দ্বিতীয় মিশন তৃতীয় মিশন যেটা ছিল এটা বলার জন্য আজকের এই আলোচনার অবতারণা তৃতীয় মিশন ছিল মুসলমানদের মধ্যে ইংরেজি শিক্ষা এমন ভাবে চাপিয়ে দাও যেন তারা কোরআন করার সুযোগ না পায় শরিয়র শেখার সুযোগ না পায় দিন শেখার সুযোগ না পায় আস্তে আস্তে মুসলমান ইসলাম থেকে সরিহত থেকে দিন থেকে এমনি সরে যাবে মুসলমানের নাম থাকবে মুহাম্মদ রসৌল্লাহ যেটা বলেছেন ইসমুহু হুদা ও এমন এক সময় আসবে যখন ইসলামের নাম থাকবে মুসলমান থাকবে না এই আমরা বলি ইসলাম দর কিতাব মুসলমান দর গোড় মুসলমান চলে গেছে কবরে ইসলাম চলে গেছে কিতাবে আমরা যারা আসছি নামধারী মুসলমান ইমান নাই ইমানের মূর নাই মধ্যে ইমান তাহা কিছুই নাই অন্যদের অনুসরণ করতে পারলে আমরা মনে করি আমরা কিছু একটা হয়ে গেছি मुसलमान इसलामी लिबास धारण करना शरिया धारण करना सतान के कथा जा कर खबर ना आज के जरा रस्ताय घुटे ओई समस्त बह मेरा আল্লা কাছে বলবে আতালিনের জন্য রাস্তায় ছেড়ে দিবেন ওই সন্তান কে মাঠে আপনার বিরুদ্ধে নারিশ করবে আল্লাহ এরা আমার বাবা মা আমাকে আটকাই নাই চোদ্দ ফেব্রুয়ারিতে আমাকে আটকাই নাই পর্দা করার জন্য আমাকে ছেড়ে দিছে উৎসাহ দিয়েছে অর্থ দিয়েছে সুযোগ দিয়েছে আল্লাহ আজকে তাদের কারণে আমি জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে একা কোন সুযোগ নাই কোহেন নিজেকে নিজের আপনজন পরিবার পরিজন বাঁচাও যদি निजेचार करो तुम्हें तो स्वार्थ पर বাবা স্বার্থপর মা স্বার্থপর তুমি নামাজ পড়তেছ তুমি মসজিদ আসতেছ সন্তান নামাজই না বেহায়ার মতো চলতেছে নাস্তিকের মতো চলতেছে বিজাতীয় সংস্কৃতির অনুসরণ অনুসরণ অনুকরণ করতেছে সে মুসলমানের সন্তান না ইহুদির সন্তান না খ্রিস্টানের সন্তান তার সুরত দেখেছি না যায় না লিবাস দেখেচ্ছি না যায় না চেহারা দেখেচ্ছি না যায় না ও মুসলমান তুমি একা বাধবা এই উপায় তোমার জন্য সম্ভব না আল্লাহ রাখেন নাই সে ব্যবস্থা রবা আলমীন বলেন না এটা তিনি যা বলেছেন পেয়ারে হাজির পেয়ারে হাজির তিনি যা বলেছেন জবাব দেওয়ার যদি হিম্মত থাকে সন্তানদেরকে যা ইচ্ছা তাই করতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু যদি আল্লাহর সামনে দারুন না থাকে কিসের পরেজগার কিসের এই নামাজ কিসের এই জুমা কিসের নামাজ কিসের রোজা কি হবে আল্লাহর সামনে দাঁড়ানোর সাহসই তো আপনার নাই আপনার কোনো টেনশন নাই কোনো ফিকির নাই কোনো চিন্তা নাই কেন যাক কেন এটা কালিমা যখন পড়েছেন এই নিয়ামত রব্বুল আলমিন যখন দিয়েছে আমার সন্তান যেন আমার আখ রাতের কারণ না হয় আমার সন্তান যেন আমার দুনিয়ার অশান্তির কারণ না হয় আজকে যেই বাচ্চাগুলোকে আপনি ছেড়ে দিয়েছেন তাদের মনসন্তুষ্টির জন্য হাদিস রসুল রসুল বলেছেন যে সমস্ত মানুষ মখলুককে খুশি করার জন্যে আল্লাহকে নাফরমান আল্লাহর নাফরমানি করে এটা আল্লাহর বিধান আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ তাল মখলুককে আপনার উপর চাপাইয়া দিবে আজকে আপনি বলেন সন্তান কথা শুনে না আজকে পরকি যে আর এক বিশ ছড়া গেছে সমাজে কেন এটা কেন কী সমস্যা সমস্যা আপনি তৈরি করেছেন নিজের তৈরি করা সমস্যা অন্যের উপর দোষ দিয়ে লাভ নাই এই সন্তানকে আমি দিনদার বানাইতে পারতাম এই সন্তানকে কালিমা শিখাইতে পারতাম আজকে পঁচিশ তিরিশ বছরের মেয়েগুলো মুসলমান মেয়ে আমি চ্যালেঞ্জ করে বলেছি আমার মনে হয় আমি ভুল করি নাই দায়িত্ব নিয়েই বলছি সত্তর পার্সেন্ট তো যদি তালাস করে আনেন ও মা তুমি গোসলের ফরজটা জানো কি সে জানে না গোসলের ফরস জানে না তাহলে দশটি বছর সে নামাজ পড়লেও তার নামাজ হয় নাই কারণ সে তো গোসল করে নাই প্রতি মাসে তার গোসল ফরজ হয়েছে বছরের বারোবার তার গুসল ফরজ হয়েছে এই দশটি বছর সে গোসল করেছে সে ফরজ গোসল করে তাহলে কোথায় গেল তার নামাজ কোথায় গেল তার কোরআন করে বহু মানুষ যেমন আছে যারা কোরআন পরে কোরআন তাদেরকে লাল করে এরা কারা এরা এরাই যারা কোরআনের হক আদায় করে না কোরআনকে শুদ্ধ মতো করে না নাপাতি অবস্থায় কোরআন ধরেছে কোরআন পড়েছে আর কোরআন তাদেরকে লাল করেছে কেন এটা হাজরিন কেন আপনি তাকে ইউনিভার্সিটিতে পড়াইছেন ডাক্তার বানাইছেন ইঞ্জিনিয়ার বানাইছেন আল্লাহর কোরআন চুরে পা শেখান নাই শরীয়ত শিখান নাই জরুরি মাস আলাদা শিখান নাই আপনি বাঁচতে পারবেন না বাচ্চার কোনো উপায় নাই বাঁচার কোন উপায় নেই মনে করেন না আপনি নামাজ পড়ে রোজা রাই আল্লাহকে রাজি করে ফেলছেন আল্লাহ বলেন আমি রাজি হবো না আগে তুমি জিম্মার বানাইছেন মেয়েদের জিম্মাদার ঘরের জিম্মাদার আমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে ওই জিম্মদারে তুমি কি আদায় করেছ কি আদায় করেছ যদি এই জিম্মাদারির হক যদি আদায় না করি প্যারে হাজিরেন তাহলে তো আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না আল্লাহ তালা আমাদেরকে সহি বুজদান করেন যদি আল্লাহ তালার সাথে আমাদের কৃত এই আমরা আদায় করি ইনশা তালা আল্লাহ বলছেন তোমার ক্ষমতা দরকার ইয়াস্তখলিফান্নাহুম ফিল আরদ তোমার শক্তি দরকার লাই মুককিরান্নাহুম ফিল আরদ তোমার इज्जत দরকার আল্লাহুম্মা মালিকাল মুলক তুউতি আল মুলক আমানতা শা ওয়া তানফিউ আল মুলক মিমমান তাশা ওয়া তুইয্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আমাকে इज्जতের মালিক মনে করো আমি তোমাকে इज्जत দেব আমাকে রিজিকের মালিক মনে করো আমি তোমাকে রিজিক দেব আমাকে ক্ষমতার মালিক মনে করো আমি তোমাকে ক্ষমতা দেব তুমি ক্ষমতার মালিক মনে করবে আরেকজনকে আমি তোমাকে ক্ষমতা কেন দেব আর জিন্দগি থেকে দূরে সরে গেছে জিন্দগি থেকে দূরে সরে গেছে আকাবির উলামায় ক্রাম করা আলমদের জিন্দগি থেকে দূরে সরে গেছে যত দূরে সরে যাবেন আল্লাহর রহমত আপনার চেয়ে তার চেয়ে অনেক বেশি দূরে সরে যাবে रहमत करके आस घरे घरे मारामारि काटाटी स्वामी स्त्री अमीर झगड़ा बाबा सतान झगड़ा बाबार मुख सन्तान शंतार देखे ना सन्तान मुख बाबा देखे ना यस्था এই অশান্তি কেন শান্তি। এই জন্য অশান্তি রব আন বলেছেন শান্তির মাধ্যম একটাই আলা আলা শান্তির আলাপুল তারাই আল্লাহ আল্লাহর জিবির শান্তি শান্তির একমাত্র কারণ রবুল্লা আলম বলতেছেন আপনি শান্তি কোথায় বুঝতেছেন মালের মধ্যে শান্তি না মালের মধ্যে শান্তি নাই শান্তি দেলওয়ালা আল্লাহ মাল না দিয়েও আল্লাহ শান্তি দিতে পারেন মাল দিয়েও শান্তি দিতে পারেন মানিক তো আল্লাহ আলম তালা আল্লাহ তাহলে আমাদেরকে সহি বুঝতে ভাই আপনাদের কাছে একজন এই নগন্য ক্ষতি হিসেবে আপনাদের মহল্লার একজন খা আমি আপনাদের খা দিন আল্লাহর কাছে আপনাদের কোন আমাকে জবাব করতে হতে পারে সেই এই আবেগের কথাগুলো বলতেছি আমাকে দুশ্মন ভাববেন না আমি আপনাদের সন্তান আপনাদের আনন্দ আপনাদের ভাই আপনাদের সন্তান এখন অনেকে আমাকে তুই করে বলেন আমার খুশি লাগে অনেকে তুমি করে বলেন আমার খুশি লাগে বাবা বলে ডাকতেন আমার বাবারাই এই মিম্বরে ছিলেন বাবা বলে ডাকতেন আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায় সেই অন্তর ঠান্ডার একটা বিনিময় তো আমাকে দিতে হবে এই বিনিময়ে আমি আমার দিনের কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় দিই আল্লাহ হস্তে আপনাদের কাছে হাতে পাড়ে ধরি কাল যেন আপনার কোন সন্তান ঘর থেকে পেরে না হয় আল্লাহ হস্তে এই বেহায়াপনার জন্য এই বেহায়াপনার জন্যে এই দায়ুষ বাড়ানোর জিম্মদার আপনি তাদেরকে যদি আপনি দায়ীন ও আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তুমি তাকে আটকাও কেন আটকাও নেয় এই বিজাতীয়দের তারা করেছে আল্লাহ হুকুম করেছিলেন আল্লাহ অনুসরণ করণ করো তা না করে তারা কি করেছে তুমি কি করেছো তোমার জিম্মেদারি তুমি কি আদায় করেছো আল্লাহ কালকে সহিমিনা আলহামদুলিল্লাহ